আবু হুরাইরা ওয়াদিল্লা তালা বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহালাম বলেছেন যে ব্যক্তির হাদাস হয় তার সালাদ কবুল হবে না যতক্ষণ না সে অজু করে হাজরা মাতের জনেক ব্যক্তি বলল হে আবু হুরাইরা হাদাস কি হাদাস কি তিনি বললেন নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া